আয়শাহ রাজিয়াল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন যখন মুয়াজ্জিন ফাজরের সালাতের প্রথম আজান শেষ করতেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং সুভে সাদিকের পর ফাজরের সালাতের পূর্বে দুরাকাত সালাত সংক্ষেপে আদায় করতেন অতপর ডান কাতে শুয়ে পড়তেন এবং ইকামতের জন্য মুয়াজ্জিন তার নিকট না আসা পর্যন্ত শুয়ে থাকতেন